السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব সবসময় আপনারা আমি বলে বলছি একটা কথা একটা বিষয় বুঝার চেষ্টা করতে হবে আমাদের আমাদের বিবেক चक्ष पंचइंद्र क्या लगाते हैं आजकल विषय क्योंकि वज महफिल करा क्रेसा कहनी विभिन्नधरण हासि कानूना वज करा अपने प्रति मासिक प्रोग्राम एक गुरुत्वपूर्ण विषय अपने स्पष्ट इसलम इस की धारणा दार जन आपा ये मासिक प्रोग्रामगे विशेषकर आजकल विषय अनुरोध जानव बोझार चेषा करें तो इसमाम और जाहलियातर द्वंद बुझे आस मन करें प्रति मैसे आजो आसलम अजन से आज एक अज महफिल क्या आज के शुद्ध बस थोड़ा किचुई कहे लागे ना खु संक्षिप्प्त भाव कारण यह विषय गुरुत्वपूर्ण विषय आलोचना धारावाहिक करते गये प्रयोजन संक्षिप्त भाव अपीपे इसलमोजा तर दंद अती बमान भविष्य थे कि विषयगुली एटलबि करते भाग जेटी करण्य करते वर्जन्यर्जन करते हैं बंध करते पूर्व प्रथम जाहिलियत शब्द तो अर्थता बुझी जाहलियात शब्द अर्थ अज्ञता मूर्खता पूर्व जुग के बला जाहलियात क्यों क्यों व्याख्या करपक अर्थ जो जाहलियात बोला अवस्था के जे अवस्थाय जी तर का आल्ला हिदायत आसार पूर्व अवस्थाला पक्ष हिदायत ठीक एक रब्बुल्ला आराम हिदायत आसारे हेदायत पन्न अंश अथवा किसु अंश केहण करते अस्वीकार करके जाहलियात अवस्था बनाए दुटा दिक খেয়াল করেন জাহিলিয়াত কাকে বলে আগে বুঝেন জাহিলত বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়ত আসার পূর্বে কোন জাতির যে অবস্থা এই অবস্থাটাকে বলা হয় জাহেলিয়াত ঠিক একইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে হেদায়ত আসার পরেও কোন জাতি আল্লাহর সমস্ত হেদায়তকে অস্বীকার করে অথবা কিছু অস্বীকার আপনার হেদায়তকে মানে আর কিছুকে মানে না এই অবস্থাটাকেও জাহেলিয়াতের অবস্থা বলা হয় জাহিলিয়াত দুই ভাগে বিভক্ত এই জাহেলিয়াত দুই ভাগে বিভক্ত একটা হলো কি আম জাহিলিয়াত অর্থাৎ ইসলাম আসার আগে পূর্বের যে অবস্থা অর্থাৎ নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামে এই ধরাধমে আসার পূর্বের যে অবস্থা সেই অবস্থাটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ অজ্ঞতার যুগ মূর্খতার যুগ আর একটা হলো কি খাস বিশেষ জাহেলিয়াত সেটা হলো राष्ट्र विशेषा जा रहा अल्लाह रब्बुल्ला आलमीन हिदायत के ग्रहण करता के ग्रहण करवस्था देशर अवस्था अवस्था का बलाशेष जाहिर आख्यय भाव बोलें अने के, के बी लिखे दे आम विश शतर जाहलियात साधारण भावी के जहलियातम पृथ्वी नौबद्रा तब खास जाहलियात उमुक उमुक व्यक्ति जाहलियात उमुक विषय जाहिलियत ठीक अर्थनीत जाहलियात होते समाजी होते राजनीति होते व्यवसाय नीति होते खास विषय पर खास व्यक्ति देर बेपार होते खास देशमत मे जाहलियात जाहलियात हुकुमे दिखे दुई भागे भाग होते जाहलियात हुकुमे दिक भागे भाग होते एक हल हो जाहलियात फूरे देता है जे यज्ञता जे मूर्खता जे जाहियात কুফুরি অবস্থা এটা যেভাবে আল্লাহর আয় বলেন আপাহুক এটা হল জাহিরা মানে ইসলামের পূর্বের যে অবস্থা ওইখানে যারা ফিরে যেতে চায় ইসলামের পূর্বের যে অবস্থা সেটাকে যারা গ্রহণ করতে চায় তখনকার ধ্যান ধারণা আকিদা ও বিশ্বাস যারা করতে চায় এমন যদি জাহিলিয়াত জাহিলিয়াতটা গুনার কাজ কুফুরির কাজ না এই জাহিলিয়াতে পুতিত হলে কাফের হয়ে যাবে কথা বলা যাবে না তবে নিঃসন্দেহে গুনাগার কথা বলা যাবে যেমন আল্লাহরুল আলমিনবী একদিন আনহ হজরত বেলা রাজা তালুকে বলেছেন কালো মহিলার ছেলে হজরত বিলাল রাজা তালা আহ কি ছিলেন কালো মানুষ ছিলেন হাবাসী ছিলেন নিগ্রো ছিলেন কোন একটা কারণে আবুজার রাজা আল্লাহ তাকে বলেছিলেন এই কালমের ছেলে আল্লাহ জাহেলিয়াতের কিছু গ্বন্ধ রয়ে কারণ জাহেলিয়াতের যুগে কালো এবং সাদার মধ্যে পার্থক্য ছিল আরব আনার মধ্যে পার্থক্য ছিল ধনী গরিবের মধ্যে পার্থক্য ছিল বড় মধ্যে পার্থক্য ছিল নারী পুরুষের আ বিভিন্ন ধরনের পার্থক্য মধ্যে বিরোধিত বিরোজমান ছিল আল্লাহ রাসুল তাকে বললেন তোমার মধ্যে জাহিলিয়াতের গন্ধ রয়ে গেছে কেউ করে তাহলে সেটা নিঃসন্দেহে জাহেলি মা সিয়া গুণার জাহিলিয়াত হবে তবে কুফুরি জাহিলিয়াত হবে না বন্ধু বন্ধু এমন এক অবস্থা রাসুল সাল্লাস্লামের এই ধারাধামে এই দুনিয়াতে नवद प्राप्त पूर्वे अवस्था पूरा जबकार जगते समाज शिक्षा दीक्षा नारी पुरुष गोत्रे विभिन्न रंग विभिन्न हानाहानी चुरी डेकाते मारामारी मध्य दंद बोस चल्लिश बचर धरे अस्फाजा गरीब दर के खेल फिलत चिमीये खेत दौड़ा गलाशाय सम्मान मर्यादा जीवन तेजे हत्या नारी अधिकार देना गरीब दुखी निर्तन एम एक अंधकार कर एक जरूर का ठीक ओ समयी उन्मी, उन्मी बोलते दा। दावी मिल्ल इब्राहिम इब्राहिमारितबी करतरा नबी हजरत मुसाउ ईशारा दबीदार ये मध्य गुटी कैक मानुष हिदायतर सबक हिदायत के हारिए दिए निजेद हिदायत ने हाबुडबु खा एम समय अल्लाह मोरबुल प्रेरण कर लमन एक विशारे এমন এক মানব রাহমাতুল্ল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই দুনিয়াতে যাতে করে এদেরকে অন্ধকার থেকে টেনে নিয়ে এসে আলোর দিকে নিয়ে আসতে পারে এদের সিরকের জায়গায় তাহমিদের আলো দিতে পারে বেদা তের জায়গায় এদেরকে সুন্দর দিতে পারে কুসংস্কারের জায়গায় ইসলামী বৈশিষ্ট্য ও ইসলামী যে কৃষ্টি কালচার এদেরকে দিয়ে সুন্দর করে এই বড় মানুষগুলিকে সনের মানুষ তৈরি করতে পারে যাদের নিজস্ব কোন যাদের সমস্ত সংবিধানকে বাতিল করে দিয়ে আল্লাহর সংবিধান তাদের কাছে উপস্থাপন করতে পারে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন এমন এক অবস্থায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাহমতুল আলমিনুল আমি আলমুল সালিমকে এই দুনিয়ার আরবদের কাছে পাঠালেন এবং তার কাছে পাঠালেন দুইটা ওয়াহি ওই শিরানী কোরআন কিতাবুল্লাহ কোরআন এবং সুন্না রসুদাহ সাল্লামের হাদিস تر الدي محمد رسول الله ص الله وسله ط عليه آيات ربنا يم رسول منهم يت عليه آياتك وي علمهم الكتاب الحكمة ذكيهم إنك أنت لا زيز الحكمم لقدقد من الله على الؤمننا إذ بعت فيهم, فيهم رسولا من أنفسهم يطلع عليهم آيات ويزكيهم ويعلّمهم الكتاب والحكمة وإن كان من قبل لفيد والآل بعيد إذا كان دروت طوى أكبر إير مدد إذا كان إير কোরআন শুনার শা দিয়ে এদেরকে পবিত্র করলেন শ্রী কে মূল পাঠন করলেন তৌহিদ কে প্রতিষ্ঠা করলেন কারণ নবী এই পৃথিবীতে আগমন ঘটেছিল তার কারণ কি কারণ কি এবং শিল্প করা প্রতিটি জাতির কাছে আল্লাহর আমিন রাসুল প্রেরণ করেছেন কর্মসূচি কি তাউ প্রতিষ্ঠা করা এবং শিল্পকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ পক্ষ থেকে দেওয়া ওয়াহি কোরআনকে সমস্ত অন্ধকার থেকে জাহিলিয়াতের সমস্ত পর্বতা থেকে জাহিলিয়াতের সমস্ত যুবমোপাচার থেকে জাহিলিয়াতের নারী নির্যাতন শিশু নির্যাতন গরিবদের প্রতি যুবম নিপূরণ সকল অন্ধকার থেকে রেখে তৌহিরের দিকে মানুষকে মানুষের আদালত থেকে মুক্ত করে মানুষকে আল্লাহর এদার জন্য তাদেরকে তরুণীদের আলোর দিকে তাকে তিনি কি করলেন আহ্বান করলেন আর তেইশ তিনি মানুষকে স্বর্ণের এই দুনিয়ার ফেরস্তা ফারে দিলেন সুদাহ যে মানুষগুলি নিজের হাতে নিজের কন্যাকে হত্যা করেছে সেই মানুষগুলি অন্যার অন্যের কন্যার জন্য নিজের জীবন দিতেও তারা কি করে নাই দ্বিধাবোধ করেন যে মানুষগুলি নিজের স্বার্থের জন্যে যা ইচ্ছা তাই করেছে সেই মানুষগুলি স্বর্ণের মানুষ হয়ে অন্যের স্বার্থের জন্য কুন্ঠাবোধ করেন ফেরেস্তারা আসমানের ফেরিস্তা যেমন রয়েছে এই জমিনের ফেরেস্তা বানিয়েছিলেন মোহাম্মদুরস্ল্লাহ সাল্লা সাল্লাম একদিক থেকে তাহিরের শিক্ষা দিলেন অন্যদিক থেকে শিল্পী মূল করলেন সুন্নতের শিক্ষা দিলেন সমস্ত প্রকার বিবাদ ও অপসংস্কারকে দূর করলেন এবং জাহিল ইসলামের সঙ্গে সাদৃশ্য হওয়া থেকে ঘোষণা করার জন্য সরপ্রকার তার উন্মুখকে তুমি শিক্ষা দিলেন মহাম্মদ রসুল্লাহ জাহিরিয়াতের সঙ্গে দ্বন্দ্ব করা জাহিরাতের সকল নীতিও যত নীতি রয়েছে সবকিছুর সঙ্গে নিজেদেরকে বিচ্ছিন্ন এবং এদের সঙ্গে মোখারোফাত অর্ডার তিনি করলেন বললেন আল্লাহ আম্মা রবীন্দ্র সত্য আসার পরেও কোরআন সুন্দর আসার পরেও আল্লাহ মুস্তাকিব আসার পরেও ওই জাহেলিয়াতের কোনো কিছুকে খবরদার তাদের কোন প্রকার চিন্তা ধারা নীতি তাদের স্বভাব চরিত্র কৃষ্টি কালচার খবরদার গ্রহণ করবে না জাতির সাদৃশ্য অবলম্বন করে তারা তাদের অন্তর্ভুক্ত ইমাম আহমাদ এবং ইমাম আবু দাউদ হাজি থেকে বর্ণনা করেছেন আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন হফিজ আলাল নবী মোহাম্মদ রসুলাম এবং আল্লাহ রবীন্দ্রকের মধ্যে ও মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে আ विद्रोहर संगे तरफ कथा तरचलने तरफ घोषे तुष्ठ कलदे तबकि सम्पर्क रखा चलो ना जहालियात सकहार कर इसलम हृदय के ग्रहण करते इत ब اللهم ابن تيم و رحمت تفسير ابن كسير فرتم كون بأكشار 3 نمبر 3 اللهم ابن تيم و رحمت الله علی و بلهم هذا الحديث اقل احوال انه يقتضي تحریم التشبب بهم و ان كان ذائر يقتضي كفر المتشبب بهم حضرت ابن تيم و رحمت الله علی و بلهم جه حديث تدرى برقصر بجاجع جه و مسلم ده حديث شده مكرا كفر كم فقه حديث যে অন্যদের সঙ্গে সাদৃশ্য করা হার মের মধ্যে সংক্ষিপ্তি জাহিলিয়াতের সকল রেশম রথ সকল কৃষ্টি কালচার জাহেলিয়াতের যত প্রকার চিন্তাধারা জাহিলিয়াতের যত প্রকার মহত পথ জাহিলিয়াতের যত প্রকার ছিন্ন করতে হবে কারণ বন্ধুগণ যদি মোহাম্মদ রসুল্লাহামে রেখে যাওয়া হেদায়ত আসার পরেও যদি জাহেরিয়াতকে গ্রহণ করি আর হেদায়তকে ছেড়ে দিই তাহলে আবারও আমরা এই एक विश शतर जहलियां निमज्जित हो जहलियात मानु जो अशांतर मध्य दाओ दावे आज मुस्लिम नहीं बहुत जाहलियात विषय संगे इसलमेर द्वंद आज अपने एक शत आठ विषय उपस्थित है একশো আঠাশ পড়ার পরে আমার কাছে মনে হয়েছে রাসুল সাল্লুসাল্লাম যে জাহিল জাহিলিয়াতের সঙ্গে তার হেদায়ত দিয়ে যুদ্ধ করেছিলেন জাহিলিয়াত এবং মুসলমানদের ইসলাম মুসলমান ও জাহিলিয়াত ও কাপড়ের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল আজ মনে হয় আমার কাছে আজ আরো প্রখ আরো জটিল আরো কঠিন এবং অবস্থা আরো নাজুক যার মধ্যে কোনো সঙ্গে নেই আমি ইচ্ছা করেছি প্রতিদিন বৃহস্পতিবারে রাত সাড়ে এগারোটার যে আমার ক্লাস হয় এখানে ধারাবাহিক এই একশো আটাশটি মশলাকে বিষয়টা আমি আলোচনা করব বিস্তারিত আজকে শুধু আপনাদের অবনতির জন্যে সংক্ষিপ্তভাবে যতগুলি সম্ভব আমি কিছু বলে দেওয়ার চেষ্টা করব আপনারা সুন্দর করে বুঝবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আসুন এবং এই একশো আঠাশ বর্তমান যুগে নেই যার পর আজ মুসলমানের সকল অবস্থা দুরজমান যার কারণে আজকে তারা লঞ্চিত আজকে তারা পদদলিত এরা পদমথিত এরা গরিব এরা দুঃখী এদের ভাগ্যে শুধু মার এদের ভাগ্য শুধু এদের ভিক্ষা এদের ভাগ্য শুধু মাত্র লাঞ্চনা আর গঞ্জনা ছাড়া কিছু জুটে নাই বন্ধু আজ যদি আমরা এই আলোচনার পরে নিজেরা এটুকু বিবেক দিয়ে যদি চিন্তা না করতে পারি যে জাহিলিয়াতের মধ্যে আজও টুকিয়ে রয়েছি আর আজকে আমরা হজ পৌন্দ্রা করে নামাজ পড়ে জাকাত দিয়ে দাবি করছে আমি মুসলমান যতটুক আপনি আমি মুসলমান এটাকে যাচাই করা দরকার এটাকে বিবেচনা করা দ্বন্দ্ব কত বড় জটিল কঠিন এটা আজকে আমরা বোঝার চেষ্টা করি চলুন প্রথম মশালা প্রথম বিষয় আল্লাহরুল্লাহ আলমিনে আল্লাহরবুল্লাহ আলমিনকে পাওয়ার জন্যে आल्लार मध्य मध्यस्थता स्थपन करा तक इबादत करा तल्ला हाथ दे आल्लापार्त बुजुर्ग अमस्त मिक्कार इस भलो मानसगरी नबी रसरा फिरतारा एरा जमे आल्ला सुपारिश कर आल्ला सान्निध्य लाभ कर मक्कार कसम खेत तर नाम जी निक्कर नबी रसुल्लाध्य लाभ करिए दे तल्लासे सुपारिश कर এই অবস্থা মুসলমানদের মধ্যে আছে না নাই বর্তমানে ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেন তোমরা এই সমস্ত এই সমস্ত আল্লাহ ইবাদত করো তারা কি উত্তর দিতা জুমাতায় ওরা বলতো आल्ला छास्त वाली इबादत करते इबादत करी आल्लाध्य लाभ करते भागा पापी तापी मानुषा डाक मध्यम आल्ला के पाबर सान्निध्य लाभ करतेब मिसोरे गिसरेखनेबरे लुटे लुटे चेजदा करते कबरबी के डाकते আসলে তো এদের পড়ি না আসলে এদের মাধ্যমে আল্লাহকে পর যে ডাকে একই কি মাজারে নেই একই কিসাপরণের মাজারে নেই নেই একই ভাবে কি আব্দুল কাদের জাহিনের কবরে নেই ভাবে কি বাদামির কবরে একই ভাবে কি একই ভাবে মাদত হচ্ছে না হয় না এরা ধংস হয়ে গেল যেখানে সারা পৃথিবী সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পের বোন সবচেয়ে বড় জন শিল্পী ধ্বংস হবে না থাকবে আল্লাহর অজীব হয়ে গেছে তার ধ্বংস হবে আর কি বলতো এটা হলো কি আল্লাহ সান্নিধ্য আঠারো নম্বর আয় তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত যারা যে সমস্ত পীর বুজুর্গ তাদের কোনো ক্ষতিও করতে পারে না লাভও করতে পারে না কেন এখন তারা বলতো এরা আল্লাহ আমাদের সুপারিশ করবে কেন সুপারিশ করে দেবে সিলসিলায় পৌঁছতে হবে আল্লাহ আল্লাহ আমার তোমাদের ডাকে সারা দেবো আর এরা বলতেছে পেট হবে माध्यम धरते ही छाड़ा पोचा जाते आल्लात नल्लाजित आल्लै दृष्टि दिन आल्ल बड़ करें आल्लैट कर आल्लैस दिन आल्ल क्षति दिन आल्लै असुख दिन आल्लै भलो करें, करें। ठीक है আল্লাহর কাজে তারা করত না কারণ এরা তাহলে মানে এ বাদকে সিরিপ করে ডাকে বাবা বাচ্চা হাজারে করে দরবারে কেউ ভুলনা খালি হত সেটা করে কিনা কোর পাশে গে এটাই অলুহাতের মধ্যে শিখ আবার বলে পীর সাহেবের আরে পীর সাহেব দিয়েছেন আমাদের আম্বার ভাই কই হাজির সাহেব হাজ করতেছেন ইন্ডিয়া থেকে ফুরফুরা শরীফের মরিদ ওই আল্লাহ আমাকে দিয়েছেন ওনার সম্পত্তি টাকা পয়সা সবকিছু নাকি বাবাই দিয়েছেন বাবা নাম্লা মুসেক কাপড়রা এ ধারণা করতে না যে বাবা দিতে পারে বুজুর্গ পারে এরা বলতে একমাত্র আল্লাহ দিতে পারে তাহলে দুইটা কারণে बर्तमान मुसलमान मुस्लिफ देखा रघु मध्य शिफ खरबाई क्या फिर ना खाली हाथों बोलेना बर्तमान मुसलमान राहिलियत एक अवस्था पहुंचे রোহিয়াতে এবারতেও শিখ করে রুবিয়াত আল্লাহর কাজেও সিলেক করে সেই যুগের কাঠেররা শুধুমাত্র না। বন্ধুগণ দ্বিতীয় নম্বর কারণ সেই যুগের কাঠেররা বিপদের সময় যখন ভালো অবস্থায় সুখে একমাত্র আল্লাহর সঙ্গে সিঁড়ি করত। বিপদে পড়ে গেলে তারা শিখ না বিপদে পড়তে পড়লে একমাত্র যখন তারা ওই সমুদ্রের মধ্যে জাহাজে বা সেই যুগের নৌকার মধ্যে যখন চড়তো আর উত্তম তরঙ্গ আল্লাহ নাজাদ ডাঙ্গায় এসে আবার শিরিপ করত বিপদের মধ্যে একমাত্র আল্লাহকে ডাকতো সুখে আল্লাহ সঙ্গে সিরিপ করতো দুঃখে আল্লাহকে ডাকতো না বর্তমান যুগের মুসলমান নামধারী মুশিয়া সুখেও করে দুঃখেও করে না বাচ্চা হয় না তবুও যাই আজ মেরে দুঃখে কিনা হলে সুখ কিনা হলেও বাচ্চা নিয়ে ওইখানে যাই যে অবস্থায় শিব করেনা সাল্লিসাল্লাম তাদেরকে তাদের সঙ্গে যুদ্ধ তাল্লার ধরে না ধরেন নাই মুসেদের সঙ্গে তাহলে বর্তমান মুসলমানের অবস্থা কে তাল্লাহর ধরা তো যুক্ত কিনাই না আল্লাহর আলামী ايشكه পরিণাম انما هم شيك بالله فقد حرم الله عليه الجنه ومأواهم نار مال للظالمين ابصار سلام عليكم الله رب العالمين الله رب العالمين جميع الذين تنوير مدينه যারা শেখ لا يفسد به ويرمي ذلك الا من شاء فقد افترا اسما শির যে করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না শিখ যে করবে তার অতীতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্যে নিঃ শিল্পের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে কেটে দেওয়ার জন্যে আপনি না দেখেন না বন্ধু ধর যাই হোক এখানে আপনাদের একটা বিষয় একটু না বলে পারছি না আল্লাহরুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করবে उद्देश्य मध्यस्थता ठीक ना ठीक सुपारिश क्योंकि चार अवस्था होते भाकार तीन से मालिक जर का चाचन तुरू मालिक ठीक ना बैठक अथवा जिन मालिकार्टनार এমন জনের কাছে গেলাম যিনি ওনার সঙ্গে পার্টনার আছে ওনার কাছে উনি বললে শুনবেন দুই তিন নাম্বার মালিকও না পার্টনারও না কিন্তু তিনি তার সহযোগী তিনি তার মন্ত্রী হ্যাঁ ঠিক না বলছি তার সঙ্গে তার সম্পর্ক ভালো ঘনিষ্ঠতা সম্পর্ক খুব গভীর চার নম্বরে হলো এমন ব্যক্তি যার সুপারিশ করার কি রয়েছে ক্ষমতা রয়েছে যোগ্য আসলে আল্লাহর কোন সহযোগী আছে সেই দিনে বাকি থাকলে সুপারিশ করা ঠিক কিনা সুপারিশ করার জন্য আল্লাহরবুল আলমীর কাছে দুইটা জিনিস আল্লাহর অনুমতি এবং যিনি সুপারিশ করবেন আর যার জন্য করবেন দুইজনের উপর আল্লাহ সন্তুষ্টি আল্লাহর অনুমতি ছাড়া মঙ্গল আল্লাহর অবস্থায় সকলে বাবা আদমের কাছে যাবেন না বলবেন কে আনুষ্ঠিত চলে যাওয়া মুহের কাছে মুহার কাছে যাবেন এরপরে ইব্রাহিম ইসলাম মোহাম্মদ রসিউল্লা সালামের কাছে আসবেন বোকাই শেষ হারুসম বাহারুস এই যে বুজুর্গ যারা মরে গেছেন তাদেরকে অনুমতি পাবেন গ্রানটি কার্ড কাছে বলে উকিল যেরকম ধরতে হয় আলো দেখা উকিলের তো কার্ড রয়েছে ও তো লেখাপড়া করেছে সার্টিফিকেট আছে তোমার পীর বাবা যে সার্টিফিকেট আছে নাকি আল্লাহর পক্ষ থেকে অনুমতি দুই নম্বর আল্লাহ বেদিনিয়াতে সবচেয়ে বড় নেতা তার পক্ষে সুপারিশ করলে আল্লাহ মানবেন আর এই ধর্ম ব্যবসায়ী যারা আমাদের প্রবৃত্তির অনুসারী নিঃস্ব তরিকা নিঃস্ব ধর্মদের টাকা পয়সা লুটতেছে তারা মাঠে না দল মুসলিম জাতি জানে না ইসলাম কেয়ারা যাহাই চোর দূরের পানি বলছি স্ত্রীদেরকে কেমকের দিন নাজার পাওয়ার জন্য যাহান নাম কেন নিজেরা আমল করো আমি তোমাদের কোন উপকারে আসবো না দল ব্যবসা দয়া করে আর কেমন পার করার নাম নেই আর মধ্যম ধরার নাম দিয়ে সুপার নাম দিয়ে মুসলমানদের সম্পদ লুটতেছে পিছনে চড়তেছে আর তো আল্লাহ আমাদের মারে কেমন বন্ধু বন্ধু এই বিষয়ে আলোচনা করতে অনেক সময় কারণ একশো কথা বলেছি এইটুকু বুঝলেন কারণ এই মশলাটা সর্বপ্রথম বুঝতে হবে জাহিলাত ইসলামের সঙ্গে যে সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল এই সুপারিশ করে মাধ্যম হল তাই কেন তোর মাঠে বিপদের মধ্যে এই পীরবাবাজিরা বার মতো ভেসে আসবে আর তোমাদের পার করে নিয়ে চলে যাবে এত বড় শিখকে জানা आज आता बंद समस्त मजार दुनिया प्रमाण ठीक नई बेपारे सब बड़ी कितब लिखा लिखा है कवरे देते हैं होवे, होवे, जालो घटना जाहिरियात के, के जिंदा करा नहीं शर आज शरिशे मुस्तफा लुस्ती अलमी कारण नगर आज कितने द्वित पिस्टाल पसठट्टी थी पिस्टल उम्मीदर् संगे एक আবু মাহমাদ তিনি হামবালি মজাবের একজন সেইযুগের বড় সাহেব ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন চারশো একানব্বই এবং তিনি বেশ কিতাবও রয়েছে তিনি পাঁচশো একষট্টি হিজড়ি কেনতে কালকান্ডা মারা যান তিনি একজন সালাফি আকিদার লোক ছিলেন এই সমস্ত জাহিদার থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন তার নাম দিয়ে আজ যে পূজার ভান্ডার পূজার যেসব আখড়া বানানো গিয়েছে এগুলি থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত তার খবর কিভাবে জিয়ার হবে বলতেছেন প্রথম যিনি জারোভ করতে যাবেন তার উপর ও যে হল খুব ভালো করে উজু করবে এরপরে গিয়ে অত্যন্ত খবর একে খুব বিনামূল্যে নম্রতার সঙ্গে তার পাশে গিয়ে তারা গিয়ে ডাকবে আগে হে। মনে করেন মন্ত্রিত হবে রাজা হবো বাদশাহ বহুত সমস্যা কিনা দেখা হয় না এটা হয় না ওটা হয় অনেক কিছু আছে কিনা ভাবা আমার তুমি কি করো বিপদের ধার করি দেখা যায় হ্যাঁ দেখ আমার আমার মনে হয় যিনি লিখেছেন উনি বুঝিয়ে মশলা জানতেন না যে আব্দুল কাদের জিলানির নাম বিনা উজুতে নিলে তুজি করেই তুলেছে মাসলা ঠিক আছে কোথায় কি হচ্ছে সবকিছু জানেন বলেন সবার যত চাহিদা সব পূরণ করতেছেন বলে আবু জাহাল ফের আর এস কি বলে কারণে ছিল এরপরে যাই হোক এইভাবে একের পরে ডাকতে হবে আর কি দ্বিতীয় নম্বর সংক্ষিপ্ত ভাবে বুঝে আসছে এই বিষয়টা আপনাদের তাহলে আল্লাহ এবং বাংলার মধ্যে কোন প্রকার মাধ্যম ধরার প্রয়োজন নেই মাধ্যম ধরা না আমরা তোকে ডাকি না ইসলামের সঙ্গে যে বন্ধ সেটা হলো কি অনৈক ইসলাম ঐক্যের জন্য বলেছেন বলে নিন ঐক্য ঐক্যের সঙ্গে সবাই আঁকলে ধরো ধরা দিল না না জমকে টুকরো টুকরো করেছে ভাগাভাগি করেছে আপোষের মধ্যে দ্বন্দ্ব করেছে যাদের কাছে আল্লাহর বাইনাথ আল্লাহর দলের বস্তু আসার পরেও তাদের মতো হয়ে না বলেছেন বাহাত্তর দল বিভক্ত হয়েছেনুদিরা একাত্তর দলের বিভক্ত হয়েছে খ্রিস্টানরা আর ত্যাগ করে দেবে সে দলটাকে আল্লাহ মুহাম্মদাহ বললেন আজকের দিনে আমি এবং আমার সাহবাইলাম যে আবশ্যতা প্রতিষ্ঠিত হৃদহ যারা এইভাবেই থাকবে কোরআন সন্ন্যান আরো নিজেরা এরা বাকিরা সবাই জানে মানে জানে জানে ওরা মনে করতো কারোর নেতৃত্ব মিলেনা মানে এত দল হতে থাকায় এটা একটা সহায়তরত দল মানে বন্ধু না আর মুসলিম আছে আছে আকিবার বিষয়ে বহু দল আঁকিবার বিষয়ে বহু দল মেতা জেলাভাবে নাই আমাদের প্রিয় কি বাংলাদেশে একজন খুব অত্যন্ত প্রসিদ্ধ পীর সাহেব তাঁরা কি বই বই লিখতেছেন কিতাবে আছে ফিরকার মনে তরুক তার মধ্যে উত্তম তরিকা আমার তরিকা কারণ আমার বাবা জি না একদম থেকে এই তরিকা আবিষ্কার করেছে পাগল তরিকা তারা মহাম্মদ মহাম্মদ তরিকা ভিজিটে টেবল তরিকা বানালেন রক্ষ লক্ষ জনতাকে তার করতেছেন তার আশুকাশুক বলেন আমি কেবল আমি মুরজিয়া কেবল আমি মাতরিয়া কেবল আমি মন দেহ কেবল আমি শব্দ হে বলতে কে কেউ বলছে কাবনী কে বলছে কলম্বরী কে বলছে নিজানি কে বলছে রকমবন্ধু কে বলছে কাদের কে বলছে মাদী কে বলছে দলালি কে বলে কিস্তি কে বলে স্নাইলি কে বলে মালবন্দরী কে বলে কীর্তনিয়া শাহজিয়া মালিকানা আমি আমি কেবল আমি সহজ কেবল আমি সন্দেশী কেবল আমি কি বল আমি বরুয়া পুরের শিষ্য কেবল আমি সদরপুরের শিষ্য কেউ বলে আমি কে কি বলছে আমি চন্মীয় নাম বললাম আছে না কেউ বলছে ছয় লতিফার ভেউ বলছে ছত্রিশ কোটি লতিফার হাজু কেউ বলছে আজ মুসলিম জাহানী মুসলিম নিহন দলাদলি মতমুখ্য আছে না নেই রাজনৈতিক ফেলবে কত দল ইসলামী নাম কত বলি আল জামাত আল ইসলামিয়া ইসলামী নামে কত বলি দল বাংলাদেশ কে রা সমর্থন করে কেউ মস্তিক কেউ আস্তিক কেউ নস্তিক আস্তিকদের কত ভাগ নস্তিকদের কত ভাগ আর মুসলিম লীগের মধ্যে দলের বন্ধুগণ আজ এই যে মারবাশ করবে কেউ আমরা আজ মতের শেষ নেই কেউ সঙ্গীত কেউ সিন আসলে না বন্ধু সংক্ষিপ্ত বিপরীত করা অন্যের সঙ্গে দণ্ড যা যাচ্ছে একটা ভালো ভালো আপনি কি কবরপন্থীর সঙ্গে থাকবেন শিল্পের সঙ্গে কিনতে হবে সঙ্গে যারা ওই জয়গান ডাক তাদের সঙ্গে বিপরীত করতে হবে আর যারা যারা কোরআন সঙ্গিয়া পিদার সারা দাওয়াত আহ্বান করতেছে তাদের সঙ্গে এক না ফতে হবে না বিপরীত করতে হবে এক না ফতে হবে তাহলে বিপরীতের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব আছে না না আল্লাহ রাশি যদি আর কতলা দল এত লোক ছিল কাফি মুসফদের ছিল না আজ আরো প্রকট হয়ে গেছে বন্ধুগণ এবং এই সমস্ত আহ্বান জানাচ্ছে বইয়ের মাধ্যমে কিতাবাদের মাধ্যমে মনিকবাণের মাধ্যমে বিভিন্ন এরা কিন্তু আজও জাহিলিয়া দান্ধ ইসলামের সঙ্গে রয়েছে নম্বর তিন একশো আকাশের মধ্যে দুইটা গেলে তিন নম্বর আসুন ব্যক্তি পূজা তকলিফলি তাকলিফ বলা নাই বিনা দরিদ্রের কথা বললাম না ওনার কিতাব পড়ে নাশে নাসিক ফেলাফির শেখ হুচুর কেবল পীরের কাছে কেন বলা যাবে না। বলা যাবে না পীর সাদের সামনে মৃত্যু ব্যক্তি দেখুন ওই তাকে গোসল দেয় যে ব্যক্তি না সব ক্ষেত্রে হয়ে যাবে ফেলাফু খুঁজুর যাবলবে তাই আছে না তো মানে আছে এর শিক্ষা এর দীক্ষা এর আহ্বান এর জয়গান এর বোধ এর তলিকা আসে আছে জানেন আন্তর্জাতিক জানেন যাদেরকে আপনারা মহতুন জানেন যাদেরকে সৈত হামিদ বলেও আপনারা জানেন বড় বড় মাদ্রাসা বক্তব্যের প্রিন্সিপাল মহতামিন হয়ে আছেন বড় বড় বক্তা মুফেসের অনেক কিছু আছেন তারা কি বলতেছেন প্রথমত না যারা বলতেছে আমরা ঠিক আমরা নাম্বার ওয়ানে আমরা জাহাজতে নেই তারা বলছে মাঝাব মানতে হবে বন্ধ করিকে কেন্দ্র করে ইসলাম পরিপূর্ণ পারে হতে পারে ইমান আলী ফাতে হোসেন পাওয়া যাবে ইমা আলমিতা আহমদ্দুল্লাহ আলহিহি ইমাম সাফে আহমদুল্লাহ আলহিহি ইমাম মালিক আহমদুল্লাহ আলহিহ ইমাম আহমদুল দশ লক্ষ হাদিসের হিসেবে পুরোটা ইসলাম মনে করেন একজনকে মিলে চার ভাগ করেন তাহলে আপনি একটা ভাগ করেন পুরোটা পাবেন কোন একজন ব্যক্তি চিন্তারা ইসলাম জ্ঞ গবেষণা সবকি ইসলামের পরিপূর্ণতা লাভ করতে পারে না তার শুধু আল্লাহ রাসুল রেখে যা আল্লাহ রেখে যাওয়া পুরানার পরিপূর্ণতা ঠিক না দেখাব মানলে তাহলে আপনি পুরো পেলেন না দুই নম্বরে সমস্ত হুজুর যাদের আলম আপনাদের আলম আছে এত বড় এরা কিছুই বুঝে আমি বলবো না তার বলুন তাদের কথা তারাই বলছে আমরা মোকাল্লে তারা বলতেছেন সকল আলমদের কথা কি আমরা মোতালে অর্থাৎ তাই তাদের কি তাদের কথা আর কোন বেঠিক বলে কোন জিনিস আসবে সত্য মিথ্যায় তুমি আর যাচাই বাঁচাই দেবে এই দরজা বন্ধ হাদের স্ক্যা রিসার্চ করা যাবে না চার মাঝে একটা মান একশো ত্রিশ পরদের অনুন্দন করম্বর আর যখন বলা হতো আল্লাহ পক্ষে যা সে তা মানো আল্লাহকে অন্য অন্য আর কাউ কি মানো বিদের মধ্যে কোন শত মানুষই এটা মানেনি যখন ওদেরকে বলা হতো وکাজালকে মারسلল মিন কুবিকা মিন নজির ইয়া কলামুতরাফুহা ইন ওয়াজাদা আবা আন আলামতি ওয়া ইন আলা আসারহি মুকতাবুন সিরাজুল বায়েস যখন তাদেরকে বলা হতো যখন বলা হতো আল্লাহ যা পাঠিয়েছেন তা মানবা বাপ তাদের সাথে পাইছি হতেই পারে তুমি কি বলে আমরা মোকরলে আমরা বুঝি না যাবে যাচ্ছে ওইভাবে আছে ওইভাবে হবে না বলো থাক না থাক তাহলে বাপ দাদার তাকলিভ করা পূর্বপুরুষের আন্দোলন করা এটা তাদের জাহালিয়াতের কাজ ছিল আজ আমরা সেই জায়গা না যখন তাদেরকে বলা হতো ওই যা কি আমি করলাম না কালো না বাপদারা ভুল করলেও ভুল ঠিক করলেও না ঠিক করলেও ঠিক বেঠিক করলেও ঠিক অবশ্যই এর আগে আপনার অনেকবার বলেছি যখন বলা হয় আমিও খেলো তবে ব্যাক্রম তোমার দাদা ছিল পন্ধ মানুষ বস্তু মাছ দিয়ে ভাত দিলেন খাওয়া দিলে বিড়ালটা খেয়ে ফেলতো তাই তোমার দাদা তোমার দাদিকে নির্দেশ করিয়াছিলেন বিড়ালটা বধি আমাকে খাওয়া দেবে না তখন তো তোমার বাবার চোখ ছিল তোমার চোখ আছে তোমরা বুড়াই দেবে খাওটা বাবা খেয়েছেন বাবা খেয়েছেন আমিও খাবো চোখ আছে না সেটা কিছু বোঝার দরকার নেই তো বুড়াই যদি অবস্থা আমাদের হয় জাহরিয়াতের চলতে কোথায় আমরা কেন আছি বন্ধুগণ এদিকে ব্যবসায়ী গ্রুপ দ্বন্দ্ব রেখেছে সমস্ত সত্যের দর বড় তালা রেখেছে বলেন এটা আমাদের মাঝে নাই বলে না বলে না আমাদের মরুদ্রম বুঝেছে খোঁজ করে পাওয়া যায় না তাদের কাছে কি পেতে চাই বলেন জাহলিয়াতের দ্বন্দ্ব ইসলাম জাহলিয়াতের দ্বন্দ্ব আছে না না বললো এইভাবে বহু আবু তালে যখন আল্লাহ রসিদ বললেন ওই দিক থেকে আরো মানসিল বা এখন গিয়ে যখন বাড়িতে গিয়ে কোন সিং আমল করেন কোন সৈন্যিসের আমল করেন মেয়ে বিপড়ে যখন ছেড়ে বলে না বলে যে আর বলছেন জানতা ভাই আসেন ছেলে চাকরি বাকরি জানে তাই বললাম ছোট ভাই একটা কথা উত্তর দাও তোমরা বসে বলে উনিশ বছর উনিশ বছরের কোনটারেচারিত প্রবল পত্রিকা কোনো মাকেবার জনতা মুখে দায় মাথায় টিপি বলে হস করলো হয় না প্রথম জিনিস তা উনি ঠিক হবে তুই আমি বলবো যা বাংলার জমি কৌড়ের জাস আজ বিশ্বাস মঞ্জুর লক্ষ লক্ষ টাকা দিয়ে কত বড় সিন্নার কত বড় কত গেট বানাচ্ছে এটা তারা এরা জাহিহাতে সর্বপ্রথম কতারে আমরা মনে করছি ওর সঙ্গে সহজে যাওয়া ঠিক আজ বাদ বলা ম পুজোর দেখা যাচ্ছি বন্ধগুলো সময় তো শেষ বাকিগুলো কথা শুনি এক ইমাম সাহেবের সঙ্গে আমার যোগাযোগ আস্তে আস্তে শেষ পর্যন্ত উনি জানলেন করা মুসলিদেরকে বলে মূল করবেন কঠিন না আমাদের পীর সাহেব মনপুরের একজন পীর আছেন কারামতীয় পীর উনি সারা করে গেছেন আপনি না কি করতে বলো তার চেত ছোট দেয় আল্লাহ এরপরে ইমাম আজ ইমামের কথা তিনি ইমাম বলেন হুমকে ইমাম বলে চিন্তিত করা যাবে তুমি ওকে ও একটাই কথাও করে বলেন আপনার আর কিছু জানার ব্যাপার নেই শেষ পর্যন্ত ইমাম সাহেবকে বহিষ্কার করা হলো চেষ্টা করতে বাচ্চারা একটা হোমিওপ্যাথির দোকান খোলে আমি ওইটাই খাবি কে বলিস আপনাকে উন্নতি করে ওই হারান পয়সা করে ও হারান রক্তের মাংস রক্তের মেরামতি করে তাদের মহাজুলো নষ্ট করেছে ভাই মুরুগী করেছেন বাপ দাদা করেছেন দহাই বাপ দাদা দহাই পারা এটাও বলে কি জাহাইয়া বি আমি আপনাদের কাছে শুধু আমি আপনাদের কাছে কিছু ঠিক আছে তাহলে এক নম্বরে গেলে কি আল্লাহ এবং দামগার মধ্যে নির্দিষ্টতা লাগবে এই জাহিনীর কি অনিত্যালা দি বিভিন্ন মহাকা ভাই মোবাইলগুলো বন্ধ করে দেন তিন নম্বরে তাকলুক অন্ধবিশ্বাস চার নম্বরে শাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধী তারা আর এভাবে আলেনাবেশ বুজুগদের সব মনে খেয়েছিল তুমি খুঁজেছিল আর সে দরবেশদের দহাই পড়া হয় না হয় না বুজুর্গদের এদের অনুসরণ করা বাপ বাবার দহাই পড়া সংখ্যাগর্তার দহাই দহাই বুজুরির তোমরা সত্যই হবে লোক পাঁচ থেকে আদর লক্ষ জন কেন সংখ্যাগরিষ্ঠতা এটা জাহিদাতের একটি বিরাট একবার আল্লাহ বলেন অধিক সংখ্যক মানুষদের যদি অভিশ্রম করে তোমাকে আল্লাহ প্রত্যেকে ভ্রষ্ট করে দিবে আখতার নাম কি আর বুঝলি বরং কম সংখ্যক মানুষই তো হক অনুসরণ করে ঠিক না গণতন্ত্র আজকাল তো ভাই গণতন্ত্র সব কিছু আজকাল ইসলামটা লাগাই হতে সব ইসলামী ইসলামী গণতন্ত্র গণতন্ত্র মানে কি ভাই জনগুনের না ইসলাম হাল লাগলো মত ইসলাম লাইফ ইন্স্যুরেন্স জীবনের গ্রান্তি কার কাছে ইসলাম সব জায়গায় ইসলাম হয়ে গেল আল্লামা মৌলানা সুফী সর্বোত্তম তো যাই হোক সময় কিন্তু নাই আমাকে সে ফারুক বারবার সংকেত দিচ্ছেন লাস্ট পাঁচ মিনিটের কথা বলছেন সংখ্যালঘিষ্ঠ তার বহাল তোমরা হতো কি যে আমরা বেশি কাজে আমরা সত্য যে এরপরে কি সংখ্যালঘিষ্ট তোমরা যদি সত্য মতো লোক কম কেন এটাও কি এক বড় বিপ্লব এক বড় এক শক্তি ও বুদ্ধিমত্তার ঘটনা প্রায় তোমরা যদি সত্যি হবে সত্যের পথের প্রতীক হবে তাহলে তোমরা শক্তি কম কেন বুদ্ধি কম কেন তোমরা গরিব তোমরা দুঃখী তোমরা কম বুঝে দেখুন কেন দেখো বড় বড় নেতারা সবকে সংস্কৃতি মানত না দেখো আগে যা মানে নাকি দেখা তো নাকি দেখো সব মায় বড় বড় বড় বড় জানে হ্যাঁ টাকা পয়সা যার যত বেশি অর্থ যার যত যোগ্যতা हकपंथी और जे जो दुर्बल सत्यपंथी मूल सत्य सत्यपंथी दुरबल क्यों दुरबल संगे हक थकते हक थे कार संगे समय एट जत जयगान सत्यपंथी मिथ्या देशारोप करा जरा सत्यपंथी एरा लामाज এরা গা নলেন এরা অনুক এরা এই এইভাবে এদের কি করা এদেরকে এরা অনু এরা নদীরে পড়ে কি করে না গাড়ি করে বিভিন্ন মিথ্যা কি করে দোষারও পড়তে থাকে এরা রাসুলকে ভালোবাসে না এরা বুস্তসুল ও রসুন প্রেমী বন্ধুগুন ঠিক হকের সাহায্য থেকে দূরে থাকা বসে যে বাতলে পন্থীরা করে। আজ পন্থীদের বাংলার মাটি থেকে কবর ভাঙতে চান কার সহযোগিতা হবে কবর যারা ভাঙবে তাদের খবর বানাবে তাদের পক্ষে তাদের শীত যদি খাওয়ার করতে চান মাজার দিনকে ভেঙে চান কেউ যেতে পারবে না হ্যাঁ জীবন এই মঙ্গল নেবেন সময় ফুলাভাব ইনশাআল্লাহ আপনাদের দাবার থাকলো রাত্রির ক্লাসে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে সাড়ে পর্যন্ত এই জাহেলিয়াত ইসলাম জাহেলিয়াতের দ্বন্দ্ব এই একশো আটাশটি বিষয়কে আমি আপনাদের কাছে ক্যাশে টাকার উপরে চাই হাজির হন দাবার থাকলেও সুন্দর পরবর্তীতে নেই প্রতি সত্য একটা করে ইসলামের দ্বন্দ্ব ছিল না আজও ইসলাম জাহরিয়াতের মধ্যে দ্বন্দ্ব আমাদের রয়ে গেছে আর আমরা তবতা বলে গান রয়েছে আসুন আমাদের কমপক্ষে আজকের আলোচনা আমাদের চৈতন্য আমাদের এই বিবেক একটা হানার যে না সিনা কালের মধ্যে আমি যেতে পেরেছি যদি এই সত্যটুকু বুঝা প্রবদ্ধ করতে পারেন আপনারা দাওয়াত দিলাম এই বই এক আমি তো একশ বলছি এই মধ্যে একশোটা বিষয় আলোচিত হয়েছে সম্পৃক্ত হল তবে একটু কঠিন বিষয়গুলি আপনারা ধীর স্থিরে পড়ার চেষ্টা করবেন আর আমার কাছে দেখতেছেন এইখানের মধ্যে এই দুটো বইয়ের মধ্যে একশো আঠাশটি বিষয় আলোচনা হয়েছে খুব বিশ্বাসভাবে আর বেউ জানলে বইটা নিয়ে পড়ার চেষ্টা করবেন না জানালে বাংলা তো জানেনি ইসলামী জাহিলিয়াতের দাম মহমাসবাদ করা এই বইটা পড়বেন তখন পক্ষে জানবেন এবং আমি বইটা পড়ার পরে সেই যুগের জাহিলিয়াত আর বর্তমান এবং ইসলাম এবং বর্তমান মুসলমানদের জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেন মতারণা করেন কম্পেয়ার করে কোন দিক থেকেই পাননি বঙ্গবন্ধু আজও আমরা জাহিলিয়াতের অন্ধকারে জাহেলিয়াতের মধ্যে হাবি বলে আমরা অত্যন্ত আটলান্তিক মহিষীর হেদায়তকে সঠিক ইসলামকে জেনে আল্লাহ রসুল্লাহ রসুল্লাহ রেখে দেওয়া তো আমার পুরান সন্না আজও কোরআন রয়েছে আজও বকল শহীদ আজ মুসলিম শহীদ পড়েছে আজকে সকালবেলা ভাই অনেক লম্বা তার কথা তার কথা বলেন আপনি হরতলেশ করবেন আপনি কি তফসিল কিনছেন বলেন আর কথা হয় না তাই বললে আপনি হব কথা বলতে পারেন এই মুক্তিদের মানে এই বর্তমান যুগের তফসিল করে আপনাকে কোরআন সন্ন্যাস বুঝতে হবে স্বল্প সালীন তারা কি বুঝেছেন আগের যুগে ইতিহাস পড়তে বর্তমান যুগের এই বিকৃত ইতিহাস পড়ে ইসলাম ইতিহাস জানবেন এই বিকৃত হাজির সিনহাকে বিকৃত অর্থে করছে ওদের দ্বারা তো শজিদ ইসলাম না না কখনো হতে পারে না এই জন্য বন্ধুগুন কোরআন সিংহ বলেছেন আল্লাহ ছাড়া অন্যদের কিছু মানুনা অন্যকে বলি বাড়ানা অন্যকে নেতা বাড়ানি না মেতাকে মহাম্মী রসুল মাধ্যমে ধরে না এত কিছু মাধ্যমে সব ত্যাগ করেন পুরান তারা আপনি পুরান সন্ন্যাস চেয়ে দিয়ে বল ওই বল এই তরিকা ওই তোরিকা এ মুক্তা থেকে মুক্ত হৃদায়তকে জেনে আমন করে দাওয়া তুই করে আজকে আমাদেরকে আদার সঠিক শ্রমিক ঘুরে আসা দুঃখদান করুন আমি সকলকে দাওয়াত থাকলো রাত্রের সাড়ে এগারোটা আজকে ক্লাস হল ايه كلاسي خزيبها الجميع زينا تردون اصدوا انشاء الله الله رب العالمين انا رب الشرطيكي قبول كومن الله ازكال انا داري انا داري اروچنينكي انا داري تاني كبني ترمزات الاسلاء باندين الله انا داري كيف حدو تانيكاتي تتلوچن تيك اكل هدو جمهة الفروبارسة اخشو اسطنين محمد رسول الله سلسل ومشن لكه تحقق تهدان قول انا اقول قولي ر